সালামু আলাইকুম দ্য মুসলিম ক্লাস পডকাস্টের আমাদের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম আমি তানভীর এবং আমার সাথে আছে আবদুল্লাহ আমাদের আজকের দুই গেস্ট হচ্ছে বুয়েটের দুজন স্টুডেন্ট অবশ্যই বুয়েটের দুজন গেস্টকে আমরা কেন ডাকলাম সেটা সব মতো আছে। যাচ্ছে কারণ আমরা জানি যে বুয়েটের একজন স্টুডেন্ট আপনারকে হলে ছয় ঘন্টা পিটে হত্যা করা হয়েছে তো আমরা পুরো দেশে দেখেছি এটার ব্যাপারে একটা ব্যাপক একটা আলোড়ন একটা ক্ষোভ তো আমরা বুঝতে পারি যে আসলে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা বোঝার জন্য পলিটিক্যাল অ্যানালিস বোঝার দরকার নেই বাংলাদেশের পলিটিক্যাল যে অস্থিরতা সামাজিক যে একটা নিরাপত্তাহীনতা এই সবগুলো জিনিস এর একটা একটা একটা কি বলবো একটা রিফ্লেকশান যদি বলি যে আসলে আপনার আপনার কীভাবে হত্যা করা এটা এটা একটা কন্টিনিউশান বা এটার একটা অনিবার্য একটা ফলাফল বা এটা পরিণতি যে এভাবে আজকে আমাদের বইটার মতো স্টুডেন্টদেরকে তাদের হলে পিটিয়ে হত্যা করা হচ্ছে এটা এখন আর কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা না একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে তো কেন আমরা কীভাবে এ ধরনের একটা ঘটনা ঘটলো বা আসলে এটার আগের পরের পরিস্থিতি কি কি কীভাবে আসলে বইটার মতো একটা জায়গা যেখানে একটা আজকে থেকে দশ বছর আগেও পরিস্থিতি অনেক অন্যরকম স্বাভাবিক ছিল শান্ত ছিল সেখানে কেন এরকম এই ব্যাপারটা বোঝার জন্য আলহামদুলিল্লাহ আচ্ছা তো আমাদের শুরু করার আগে আমরা প্রথমেই মুসলিম ক্লাস পডকাস্টের পক্ষ থেকে আসলে আমরা বেশ কয়েক মাস ধরে বেশ অনিয়মিত এর কারণ আসলে অনেক তো আহ এর কোনো অজুহাত দিচ্ছি না বাট আসলে আমাদের এক এক পারিবারিক বা কারো কাজের ব্যস্ততা যে কারণে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলার চেষ্টা করেছি কিন্তু আসলে সময় হয়নি কিংবা দেখা গেছে কথা বলার মতো অনেক সময় অনেকে বলতে চেয়েও বলতে চাননি আমরা বুঝতে পারি আসলে দেশের অবস্থাটা এমন একটা একটা অস্থির অবস্থা যাচ্ছে প্রত্যেকের মধ্যে বইটা যেহেতু পড়ছে প্রথমে আমরা জেনে না যাক আসলে বইটার অবস্থা আসলে তোমরা যখন আসছো কয়েক বছর হয়েছে তোমরা আসলে কেমন দেখছো বইটার অবস্থা আচ্ছা এখানে হচ্ছে আমি একটু বলি কারণ হচ্ছে নিহার যে সে হচ্ছে তো তার আগে আমি আসছি তো হচ্ছে আমি ঢুকি তখন হচ্ছে পরিণতি পাইছে হাজার পনেরো তে ঢুকার পরে হচ্ছে আমরা আমি যখন দেখি তখন হচ্ছে তৎকালীন যে ধরেন মানে একটিভ যে ছাত্র সংগঠন সেটা আসলে সবাই জানে যে কারা তো তাদের যে কার্যক্রমগুলো ছিল সেগুলা মেনলি হচ্ছে ধরেন বিভিন্ন হলে নতুন যারা উঠে তাদেরকে হচ্ছে বিভিন্ন দেয়া দলে ডাকার চেষ্টা করা তারপর হচ্ছে বিভিন্ন মানে হল সম্মেলন করা এইসবের মধ্যেই একটা ছিল কিন্তু হচ্ছে তখন দুই হ্যাঁ দুই হাজার দিকে যখন শুরু হয় তখন আসলে দেখা যায় হচ্ছে একটা মানে তখন এই ঘটনাগুলো আমরা বেশি শুনতাম যে হচ্ছে কাল এই হলে এই সমস্যা হয়েছে কাল অন্য এই সমস্যা হয়েছে কোনদিন দেখা যাচ্ছে এটা হচ্ছে আসলে সবাই এক ধরনের মানে মানে কি বলবো এটা আসলে আমরা ট্র্যাডিশন হিসেবে দেখতে পাচ্ছি গত আড়াই থেকে তিন বছরে আর যেটা হচ্ছে ক্রমাগত দুই থেকে আসলে মানে শুরু হয়েছে আচ্ছা এবং তারা যে ছেলে পেলেদেরকে মারধর করা বা ধরনের ঘটনা গুলা তোমরা এসেই দেখতে পাচ্ছ দেখ দেখছো তাই তো ওকে মোটামোট নিহাত আমার আমি আসার পর থেকে যেটা ফেস করলাম সেটা হচ্ছে আহ র্যাগিং এর কথাটা মূলত আগে ইউনিভার্সিটিতে আসার আগে থেকে শুনতাম যে এই ধরনের কিছু হয় সিনিয়র জুনিয়র মধ্যে বাট আমি সবসময় এটা আশা করতাম যে বুয়েড এর ক্ষেত্রে অতটুকু সিভিয়ার হবে না কারণ বুয়েড এর সম্পর্কে বাংলাদেশের সবাই একটা যথেষ্ট একটা ভালো ধারণা পোষণ করে ওটা আমিও পোষণ করতাম বাট আসার পর থেকে যেটা দেখলাম আসলে অনেক বেশি হতাশ হয়ে গিয়েছিলাম ধরেন নিয়মিত মিছিল হইতো তাদের বাধ্যতামূলক ভাবে অংশগ্রহণ করা লাগতো আর যদি কোন কারণে আপনার মিস যাই তখন হয় কি রাতের বেলা তাদেরকে মারা হয় এবং ধরনের ঘটনা আমাদের আমাদের আসন হলো বেশ কয়েকবার ঘটেছে লোক হয় এই ধরনের মারধরের ব্যাপারটা আর কিং এর নাম এই ধরনের ঘটনা গুলো নিয়মিত এবং আমাদের পরের বছর গিয়ে এটা আরো খুব বাজে বাজে রূপ নিচ্ছে অলরেডি শুনেছেন যে আহ দুইজন জুনিয়র তিনজন জুনিয়র এর অলরেডি কানের পর্দায় খুব বাজে ভাবে আঘাত একজন একজনের কানের পর্দায় একদম পারমানেন্ট ড্যামেজ হয়েছে আর দুইজনের মোটামুটি ভিতরে ব্লিডিং হয়েছে এই যে জিনিসগুলো মনে করো যে মনে করো মারধরের লেভেলে চলে যাওয়া বা চর থাপুর আমি বলি আমি আমি যখন আসছি আমি এক্সপিরিয়েন্স বলি আমি যখন রং দেখলাম সেটা হচ্ছে মানে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে আবাসিক হল গুলাতে ছেলেদের হল গুলা কথা বলতেছে তো ওখানে হচ্ছে দেখা যাচ্ছে রাত ১২টার দিকে আচ্ছা তারপর এটা গেল তারপর মানে যেটা বললো যে হচ্ছে র্যাগিং এর আমি অনেক র্যাগিং এর কথা শুনতে পারি একটা এর কথা মানে আমার মানে এত বেশি খারাপ লাগছে মানে আসলে কি বলবো সেটা হচ্ছে আমাদের পরের ব্যাচ পরের ব্যাচ আসার পরে তো একটা কি দেওয়া হইলো যে হচ্ছে মানে সেকোন কোন কথা বা নিয়ম হয়তো একটা ভঙ্গ করছে তো বলা হলো যে ওইখানে টোটাল চল্লিশটা স্টুডেন্ট ছিল ঠিক আছে তাকে সবার সামনে দাঁড় করানো হইলো এবং হচ্ছে বলা হলো যে যে বাকি জনকে সবাই সামনে যাবে ওকে একটা করে চর দিয়ে আসবে আচ্ছা এই ধরনের যেটা এক্সট্রিম লেভেলের এই মানে হিউমিলিয়ে বিষয়গুলো এগুলোকে ছাত্রলীগের ছেলেরা করত না করে নাকি এবং হ্যাঁ এবং যে এর একটা দিছে হ্যাঁ সে হচ্ছে আমাদের সময় কথা আমি বলতেছি ছেলে পেলে নর্মাল ছেলে পেলে র্যাক নর্মাল সিনিয়র ভাইরা যারা নন পলিটিক্যাল তাদেরকে ছেলে পেলে দিল ডিফারেন্স বাট এই যে ব্যাপারটা আমাদেরকে নি যখন ডাকতেছে তখন দেখা যাচ্ছে ছাত্রলীগের ছেলেপিলেরা থাকার সাথে সাথে কিছু নর্মাল ছেলেপিলা মানে যারা ইমিডিয়েট সিনিয়র ইদের দেখা যাচ্ছে মানে বাজে র্যাগের কারণে যারা ধরেন নন পলিটিক্যাল তাদের নিজেদের মধ্যে হচ্ছে একটা গিল্টি ফিল চলে আসতেছে যে মানে এত বাজে ভাবে ইয়া করতেছে আমি কিছু বলতে পারতেছি না কারণ দেখা যাচ্ছে যখন মানে সেও যখন সিনিয়র এবং তার ফ্রেন্ডরা যখন র্যাগ দিচ্ছে তখন না বা বললেও হচ্ছে মানে তার যে ফ্রেন্ডরা এক দিচ্ছে তারা এই জিনিসটাকে পাত্তা দিচ্ছে না এখনকার র্যাগ গুলা হচ্ছে সবগুলো হচ্ছে মানে ছাত্র ছাত্রলীগের র্যাগ মানে গত দুই বছর তিন বছরে যা দেখা গেছে ঠিক আছে একজনকে হচ্ছে আমার পরিচিত একজন খুবই ক্লোজ আমার তাকে হচ্ছে একদিন রাত একটার দিকে তো তাকে দাঁড়াইতে বলতে সে দাঁড়াইছে হ্যাঁ তো ও দেখতেছে সবার হচ্ছে মানে মাথাটা নিচু করা ও তো আর জানে না যে কেন মাথা নিচু করা ঠিক আছে তো তাকে এক সিনিয়র বলতেছে যে হচ্ছে যে এই এখানে যারা আছে তাদের সাথে তোর পার্থক্য কি ও তোর বুঝে নেই কি আর কিছু ফ্লোরের দিকে তাকায় আছে সে হচ্ছে কেন মাথা সোজা করে দাঁড়ায় সেকোনো কথাও বলে মানে এটা হচ্ছে আমি জানতামি না এটা হচ্ছে যে ঘটনাগুলো আচ্ছা আমি তোমার প্রশ্ন করি একটা সেটা হচ্ছে এই ধরনের র্যাক কেন দেয় মানে ছেলেপেলাকে যখন আমাদের সময় ছেলেপেলা র্যাক দিত হয় যে র্যাক দিলে সিনিয়রদের সাথে জুনিয়রদের সম্পর্ক নাকি ভালো হয় আইডন্ট রিয়েলি বিলিভ ইন দিস বিকজ র্যাক ছাড়া পৃথিবীতে মানুষের ফ্রেন্ডশিপ হয় না হ্যাঁ সিনিয়র জুনিয়র সম্পর্কে ভালো হয় এটার জন্য র্যাক দরকার নাই ছাত্রলীগ এই লেভেলে যাচ্ছে কোন ধরনের মানে কোন সমস্যা করতেছে না এমনি এইটার পিছনে কারণ কি হইতে পারে তোমাদের কি ধারণা আচ্ছা ভাইয়া এখানে আমি একটা কথা বলি আহ আমি যখন জুনিয়র ছিলাম তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমি ইয়াটা পেলাম হচ্ছে যে না আমরা কোনোমতেই মতেই র্যাক দিব না যে একটা নতুন স্টুডেন্ট এত তার পরিবার হয়তো দেখে গেছে এই প্রথমে পরিবার থেকে বের তার উপর একটা মেন্টালি একটা আছে তো ওই অবস্থাতে তার উপর যদি এই ধরনের টর্চার করা হয় মেন্টালি ভেঙে পড়বে তো তাদের কাছ থেকে আমি এটা পেলাম হচ্ছে যে তার আইটার সম্পূর্ণ বিপক্ষে বাট একটা বছর পরে লাস্টের দিকে যখন গেলাম তখন তাদের সবাই মানে বেশিরভাগই মতামত হচ্ছে না এই জিনিসটা করা দরকার এটা না হলে সিনিয়র জুনিয়র বন্ডিং হবে না আপনি যেটা বলছেন তো এই ধরনের একটা ব্যাপার আর কি আমি বলতে পারি যে এই ধরনের বিকৃতি মানসিক বিকৃতি যে তারা র্যাক খেতে আসলে মানে তাদেরই এই মেন্টালিটিটা ওইভাবে গ্রো করি মানে গ্রো হয়েছে আর সবচেয়ে একটা জিনিস কমন দেখা যায় যারা সবচেয়ে বেশি র্যাক দেয় দেখা যায় জুনিয়র অবস্থায় তারাই সবচেয়ে বেশি র্যাকের ফেজ হয় নর্মাল স্টুডেন্ট যারা থাকে মোটামুটি র্যাক রেক খুব একটা খায় না তারা আসলে তুমি নিজে রেখা আসছো কিনা তুমি যদি র্যাক খেয়ে থাকো তোমার কাছে কি মনে হয়েছে মনে হয় এখানে দুটা জিনিস ব্যাপার সেটা হচ্ছে এক সেটা হলো পরিচিত হওয়া আমি যদি র্যাক টার্মটা ইউজ না করি কারণ বা একটা সাইড আরেকটা সাইড হচ্ছে ওই যে আমি ঠিক শিও এটাকে নিহাত বলতেছিল না মহসিন বলতেছিল মনে হয় নিহাত যে এমন ক্ষেত্রে না আমি তোমাকে বলি তোমার মনে করো বউ রিলেশনশিপ এই জিনিসটা কিন্তু পাস ডাউন হয় সে যখন বউ ছিল সে হয়তো কাইন্ড অফ অপ্রেস্ট হয়েছে হয়তোটা শাশুড়ির কাছে তো সে যখন শাশুড়ি হচ্ছে সে নিজে সেম রোল প্লে করতেছে একসময় কিন্তু কমন আবার তুমি দেখো যে টিচিংয়ের ক্ষেত্রে নাম্বার কম পাইছে টিচার আমাদের বাংলাদেশ হয়তো এই ধরনের একটা প্রবলেম কম বেশি আসে সে যখন টিচার হচ্ছে সেও মনে করতেছে আরে এত সহজে তো নাম্বার দিব না তো যেখানে নাম্বারটা ডিউ স্টুডেন্টের সে প্রাপ্য পাওয়ারটা আসে আহ আমি কি একটু অন্য জিনিসটা একটু দেখার বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে আমি যদি এইভাবে জিনিসটা ধরি যে আরো দশ বছর আগে বা ২০ বছর আগে হয়তো ব্যাপারটা ছিল ভিন্ন আস্তে আস্তে আরো বাজে যাচ্ছে বাজেবে অবস্থা যাচ্ছে ঠিক না এবং এটা কি এমন হতে পারে না যে ওভার দ্য ইয়ার যেহেতু এরকম কোন কথা না যে নর্মাল ছেলে পেলেরা বা নন পলিটিক্যাল ছেলেপেলা এরকম দাপট দেখায় যারা পেশি তারাই দেখা যাচ্ছে একটু ডিফারেন্ট তবে আমি যেটা জানি তোমার মনে করো জাহাঙ্গীরনগরে আহ এই ধরনের র্যাগ এই মারপিট লেভেলে যাই কিনা যায় না খুব হিউমিলিটিং র্যাক এই প্রবলেমটা বহুত আগে থেকে ছিল এটা রিসেন্টলি এখন ওরা আসছে বল বলতে শেয়ার করতেছে আমাদের সাথে বইয়েটার যেটা হচ্ছে আহ বাট ওভারঅল র্যাগিং জিনিসটা সবসময় নন পলিটিক্যাল ছেলেপেলাও করে মানে এটা খুব বাজে লেভেলে ওরাও নিয়ে যায় হয়তো মারধর লেভেলে যায় কি না আমি অতটা ইয়ে না শিওর না আর এখন ওরা যে দুটো জিনিস ওরা দুজন যেটা শেয়ার করলো যে আসলে মারধর লেভেলে যাচ্ছে থাপ্পর চর এখানে আমার একটা জিনিস মনে হয়েছে সেটা হচ্ছে র্যাগিং ইজ এ ব্যাড কালচার অফ ইউনিভার্সিটি অফ অ্যাক্রস দা কান্ট্রি মানে সব জায়গায়টা আছে। ইভেন প্রাইভেট ইনভার্সিটিতে মনে হয় আসে কিন্তু এই বিষয়টাকে ছাত্রলীগ তাদের যে একটা মানে ডমিনেটিং ডমিনেশন করার যে একটা প্রক্রিয়া ভার্সিটিগুলোতে অথরিটি বা পাওয়ার ফুল জিনিসটা যে কন্ট্রোলে রাখার যে একটা ওদের ইচ্ছা বা ওদের যে প্ল্যান এখানে র্যাকিংটাকে তার একটা টুল হিসেবে ইউজ করতেছে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার আমি এটাকে বলতে পারি এক অর্থে যে একটা ছেলে যখন প্রথমে আসলো সে প্রথমে দেখলো এই দাপট হম থাপ্পর চর উল্ট কথা বাইরে গেলেই মায়ের কাইন্ড অফ থিং এই জিনিসটাকে তার টুল হিসেবে ইউজ করতেছে আর নন পলিটিক্যাল ছেলেপেলেরা এটাকে ঠিক টুল হিসেবে ইউজ করতেছে সেরকম না আমার কাছে মনে হচ্ছে নন পলিটিক্যাল ছেলেপেলেরা অন্য লেভেলে আরো ভয়ঙ্কর আমার কাছে মনে হয়েছে কারণ এই যে র্যাগিং এর যে মাত্রাটা এটা বাড়ানোর জন্য দায়ী আমার কাছে মনে হয়েছে ছাত্রলীগ আমি শিওর না বাট আমার ধারণা কারণ আমার সময় আমি বললাম আমি এই লেভেলে কখনো দেখিনি গায়ে হাত তোলা কখনো যায়নি আর যেটা ছিল উইদিন হয়তো এক যদি কোনোভাবে না একটা হিউমিলেট করা হবে একটা মুসলিম কেন মুসলিমকে করবে একটা মানুষকে শুধু শুধু কেন করবে রাইট তো বাট এটা একটা টুল হিসেবে ইউজ হচ্ছে আমার যেটা ধারণা আহ এটা একটা টুল যে তারা আসলে সবাইকে কি বলে যে তা আমাদের যখন হচ্ছে ডিপার্টমেন্টাল আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র প্রথম দিন আসলো তখন হচ্ছে বলতেছে বকাঝোকা করলো কিছু হাতের শার্টের মানে ইয়া বাটন খোলা কেন চুল বড় কেন যারা হচ্ছে নামাজ কালাম করতাম তা আমরা হচ্ছে ভাইাদেরকে বললাম যে ভাইয়া আমাদের তো দেরি হয়ে যাচ্ছে একটার দিকে আসছে ভাইয়ারা আমাদের তো নামাজ করতে হবে চলে যেতে হবে আমাদেরকে একটু তো ঠিক আছে যাও কিন্তু নামাজ করে তুমি আবার আসবে এখানে আছে ঠিক আছে তো হচ্ছে আসার পরে আমাদের সবার পরিচয় নিল যেহেতু এখন হচ্ছে এখানে একটা সমস্যা হচ্ছে ভালো সম্পর্ক রাখতে গিয়ে ইমিডিয়েট সিনিয়রদের মধ্যে যারা খারাপ ছিল তাদের পাল্লায় আমাদের অনেক ছেলে খারাপ হয়ে গেছে যাদেরকে দেখা গেছে প্রথম দিন আমরা এত ভালো মনে হয়েছে প্রথম দুই সপ্তাহ ক্লাস করার পর আর এখানে যে তার নৈতিক যে স্কলনটা হইলো এর জন্য আমি যতগুলা দেখছি সবগুলার মানে মূলে হচ্ছে ছাত্রলীগ আমি যদি ডাইরেক্টলি বলতে চাই এই মূলে ছাত্রলীগ আমি আজ পর্যন্ত এবং যারা তাদের সাথে এমন ভাবে মিশে গেছে তারা সবাই এখন ছাত্রলীগ করে আমার যারা ফ্রেন্ড আছে সবাই এখন ছাত্রলীগ করে বা এমন সম্পর্কে এমন ভাবে চলবা ভাইয়াদের সাথে কোন ভাইয়ের সাথে তোমার ভালো সম্পর্ক হওয়া উচিত কার সাথে তোমার জাস্ট হাই হালো পর্যন্ত থাকা উচিত এটা তোমাকে বুঝতে হবে কারণ এক বছর পর দেখ বা তোমার এই কিছু আছে যারা তাদের সাথে বুকে গেছে সাথে ছাত্রলীগের পাল্লায় পরে বা যেখানে হোক তারা ছাত্রলীগ করতেছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে বুয়েটের একটা ছেলের ক্যারিয়ার মোটামুটি নিশ্চিত ভাবে বলা যায় যে অন্য যেকোনার্সিটির সম্ভাবনা বাড়তে মানে অনেক কথা বলবে ফাইন আই বাট এর পরেও বইয়ের থেকে স্কলারশিপ করে বাইরে যাওয়া বা দেশের মধ্যেও জব পাওয়া দেশের জব না পেলে বাইরে যেতেই পারে মোটামুটি সবাই চলে যেতে পারে দেখতেছি সবসময় লাস্ট ফিউ ইয়ার্স এইরকম একটা ক্যারিয়ার তার আছে তার সামনে পথ খোলা পেলে এরা মাস্তানি করে এরা এই রঙবাজি করে মারধর করে এরা সব বাজে তো এই দলেই কেন আবার তারা ভিড়ে যখন তাদের সামনে বেটার অপরচুনিটি আসে আমি আর একটু যদি চিন্তা করি যে ঢাকা ভার্সিটির মনে করো যারা ছাত্রলীগ করে রাজনীতি করে এদের ক্যারিয়ার পলিটিক্যাল ক্যারিয়ার কিন্তু মাছ মানে ব্রাইটার ইন দা সেন্স যে ছাত্র ঢাকা মনে করো তাই না এখান যারা সিরিয়াসলি রাজনীতি করে তারা কিন্তু ঢাকা শহরের এমপি পর্যন্ত চলে যায় বা অনেক উপর লেভেলে তারা যেতে পারে বুয়েটে কিন্তু আমার জানা মতো সেরকম না বুয়েট কিন্তু একটা ছোট ইউনিভার্সিটি এবং বুয়েটের জায়গাটা মানে এটা কখনোই রাজনীতির একদম এখানে যেটা বললেন যে কেন মানে একটা ছাত্র এটাকে মানে বেছে নেয় ঠিক আছে এখানে আমি একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড একটা জিনিস বলতে চাই যেহেতু বললেন যে হচ্ছে আমরা যখন শুরু দিন আসছি তো তার দুই তিন দিন পরে হচ্ছে ছাত্রলীগ থেকে সবাইকে চাঁদাবাজি কথাটা দেখে মনে হলো তো ওই বাড়ি হচ্ছে আমার এখনো মনে আছে আমি হচ্ছে রমজান মাসে ক্লাস শেষ হয়ে গেছে মনে শেষের দিন তো সেহরি করার পরে হচ্ছে নামাজের জন্য খাবারের দোকান আছে রুটি টুটির দোকান রুটি সবজির দোকান যেটা রাত চারটা পাঁচটা পর্যন্ত এখনো চলতো এই রিসেন্ট ঘটনাতে এটা সব তুলে দেওয়া হয়েছে তো আমরা দেখলাম যে হচ্ছে আজান দিল তারপর আমরা বের হয়েছি যখন ওই জায়গায় গেছি চাদা নিচ্ছে চাদা নিচ্ছে এবং সে চাদাটা নিয়ে ঘুরতে দেখে যায় আমরা দুজন দাঁড়া আসি চাদা কার কাছ থেকে নিচ্ছে ওই যে যাদের কাছে মানে যাদের হচ্ছে মানে যারা ওখানে বিক্রি করে লুটির দোকান আচ্ছা হ্যাঁ হচ্ছে কি প্রতিটা হলেই হচ্ছে সবগুলাতেই ধরেন এবং ঘোরার সাথে সাথে দেখে যে আমরা দুজন টুপি পাঞ্জাব পরে যাচ্ছি তো সে আমাদের সামনে মাথা নিচু করে চলে গেলো ঠিক আছে এরকম একবার আমি বেশ কয়েকবার দেখছি এক্লাস যখন ছিলাম তখনই দেখছি তো তখন এইটা নিয়ে হচ্ছে আমি আমার ফ্রেন্ড সাথে বেশ কিছু তর্কাতর্কি হয়েছে যারা আমার ডিপার্টমেন্টে পরে কেউই ছাত্রলীগে সক্রিয় ভাবে জড়ায় না দেখা যাচ্ছে হচ্ছে বুয়েটে যখন ঢুকে বেশ কিছু দূর হচ্ছে একটা গ্যাপ থাকে পড়াশোনার যেমন আমাদের বইয়েটে ঢুকার আগে দেখা যায় তিন চার মাসে গ্যাপ থাকে একটা মানে ভ্যাকেশনের জন্য আর আর একটা সমস্যা আমি যেটা মনে করি যেমন থাকে না যে আমি এটা করবো বা ধরেন কিছু আছে যারা হচ্ছে সায়েন্টিস্ট এম আইটি বিষয় কিছু গোল থাকে না আমি ঢুকছি ঠিক আছে আমি হচ্ছে মানে অনেক কিছু করে ফেলছি এখন হচ্ছে আমি এখানে টিকে থাকবো আমি তো এখনো আমি বলতেছি হ্যাঁ বুঝতে পারছি এখন হচ্ছে ওই যে বললাম না তাদের সাথে চোতো যে বলতো না কিছু ভাই যে হচ্ছে যে আরে মানে ব্যাপার না আমাদের সাথে আপনি যেটা বললেন যে ছাত্রলীগের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না কারণ তারা দেখতেছে যে তারা যদি কিছু একটা বলে সেখানকার বিরুদ্ধে কথা বলার জন্য কোন অপোজিশন পার্টি বা সাধারণ ছাত্রই কথা বলেনা এখন হচ্ছে এই জন্য দেখা যাচ্ছে তারা দেখা যায় আস্তে আস্তে সক্রিয় এবং জয়েন করার পরে হচ্ছে মানে এমন ভাবে জয়েন করলো যে দেখতাম যে ক্লাসে আমাদের রুমে বা আমরা যখন ডিসকাশনে সিটি পড়া পড়তাম তো তখনও দেখতাম তাকে বড় ফোন যে তোমাকে একটু আসতে হবে তো আধা ঘন্টা পড়তে আসছে শুরু হইতে হইতে টু টু পর্যন্ত তার অবস্থা একদমই বাজে হয়ে গেল দিয়ে সে এমন ভাবে মানে সক্রিয় ভাবে করা শুরু করছে তো একদিন হচ্ছে আমার এখনো মনে আছে আমার সামনে একটা ছেলেকে তারই কলেজের ফ্রেন্ড এখন সে সবার মানে একদম ঠাস করে বলছে এত ক্লাস করে তুই কি করবি দেখ আমি সক্রিয় রাজনীতি করতেছি তাই তোর আমার একটা সরকারি ভালো চাকরি হবে ও একদম এইটা আমার কানের সামনে বলছে আমার আমাদের দুইজনের সামনে আমরা কি বলবো প্রধান আসামীদের মধ্যে একজন আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে ওই মানে আমার কাছে যেটা মনে হয়েছে আর যে একটা একটা স্টুডেন্ট যখন বইটা ঢুকতেছে সে ওয়ান ঠিক না সেরকম সেভাবেই তো হয় ক্রিম। কিন্তু যদি আমি পড়ালেখা না করে মদ গাজা খেয়ে ঘুরে বেড়াইতে পারি যা ইচ্ছা করতে পারি এবং নিশ্চিত যে আমি পলিটিক্যালি ইনভলভ থাকলে আমার চাকরি হবে লিঙ্কের মাধ্যমে হোক যেমনি হোক হবে তাহলে আমি কেন খামাখা কষ্ট করে পড়ালেখা করবো এবং সে যেটা বলছে সেই সময় হয়তো এই একই কথা অন্যরাও বলে এবং যার জায়গায় যার মতো চাকরি হ্যাঁ আমার পরিচিত না জিরো এইটা আমার ঠিক মনে নেই সে হচ্ছে মানে প্রখ ছাত্রলীগ করতে এবং হচ্ছে খুবই বাজে ভাবে সে ছাত্রদেরকে পিঠে শুনছি অল্প কিছু তো সে হচ্ছে এখন একটা টপ লেভেল সরকারি চাকরি করে ঠিক আছে তো তারই পরিচিত একটা ফ্রেন মানে বড় ভাই হয় উনি বলছে সে করে ঢুকছে ঠিক আছে এই লবিংটা তখন মানে কম ছিল বাট এখন হচ্ছে লবিং সিস্টেমটা অনেক বেশি যেটা করতে পারবো না তো এই উনি বলতেছে যে যারা করে তারা আসলে এইসব ফায়দার জন্যই ছাত্রলীগ এখন করতেছে তারা দেখতেছে তাদের রেজাল্টটা একটু খারাপ হয়ে যাচ্ছে এটা তাদের একটা ভালো ব্যাকগ্রাউন্ড হইতে পারে মানে হেল্পিং হ্যান্ড হতে পারে চাকরি খোঁজার জন্য এই জন্য তারা হচ্ছে এমনকি যে ইলেভেন ব্যাচের এত মানে বাজেছে মানে আমি কি বলবো সে এমন ভাবে মানে টর্চার করছে ফিজিক্যালি তো উনি হচ্ছে এখন যতটুকু মনে হবে বিটি আর হচ্ছে একজন সেই ছাত্রদের করতো এখন আমি বললাম তো এক ভাই কেউ ভাই বিটি হইলো কিভাবে তখন উনি আমাকে বলতেছে উনিও বিটি আর চাকরি করে উনি বললে তুমি তো বুঝতেই পারতো সে কিভাবে হইছে তো অপরিচিত ছিল অনেক বেশি এবং হ্যাঁ সে আসলে অনেক বেশি পরিচিত ছিল যে সে একটা বেটার জব বা বেটার একটা গ্যারান্টি হিসেবে কাজ করে ছাত্রলীগ এটা সত্যি আমাদের সঙ্গে আমি দেখছি তুমি যেটা বলতেছো তবে আমি এটা চেষ্টা করতেছি ওকে ফাইন ছাত্রী করলে বেটার চাকরি পাওয়া যাবে গভর্নমেন্ট জব পাওয়া এটা তখন ছিল কিন্তু এখন যেই মারমুখী আচরণ বা এটা কেন ঠিক আসলে কালচারটা এরকম হয়ে গেছে আমি মানে আমি এটা বলতে চাচ্ছি আমাদের সময় আমি জিরো ব্যাচের দেখছি তোমাদের থেকে মতো দশ বারো বছর সিনিয়র হবে তারা ছাত্রলীগ করছে তারা মারামারি করতো না সেভাবে করে কিন্তু তারা প্রত্যেকে হয়তো পিডিবি বা সামওয়ার ধরনের কোনো জব এখন এই যে মায়ের ধর দেওয়ার বিষয়টা আমি তোমার জেলে যেতে পারলে তার ছেলে ছাত্রলীগ খুব হ্যাঁ এই ছেলে যখন এই ছেলে একদম ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে বোঝ মায়ের খায় হাত ভাঙছে কে মার্কিছে না ছাত্রলীগের আর গ্রুপ দিছে নাকি সে ওইটা মানে হি ওয়াজ হ্যাপি যে হাত ভাঙছে কারণ এটা তার একটা ক্যারিয়ারের প্রমোশনের পয়েন্ট প্রমোশন পাওয়ার একটা পয়েন্ট হয়েছে এবং এরপর থেকে সে উঠে গেছে আর কি এবং যে মায়ের খায় বা মায়ের দেয় কাইন্ড অফ বিষয়টা এরকমই শুনছি যে তার মানে করার সহজ হচ্ছে আপনি মানে শিবির কেউ মারতে পারে তারপর আমাদের ওখানে কিন্তু শুধুমাত্র সবাই মানে মানে মোট কথা এরকম মানে শিবির বলে বা পুলিশদের মধ্যেও মানে প্রমোশন পায় যখন তারা সার্টিং লেভেলের জাস্ট এরকম যেন কিনা যাই না আমি শুনছি আহ প্রেসার দেয় ধর ধর অ্যারেস্ট করতে হবে টু সমস্যা নাইছিলাম এই যে যখন জন শিবির কর্মী ধরা হল তখন ওই শিবির কর্মীর উপর যত বা যেভাবে ডেডিকেশন তাদের এটাকে অনেক ক্ষেত্রে মেজার করে এই জিনিসগুলো দিয়ে যে এসব ব্যাপারে মানে অনেক বেশি যেমন আমাদের সেদিন এক ভাই পোস্ট দিল কি উনিও কিন্তু ছাপ্রিক পরে পোস্টের সবাই মাত্র বা উনি পার্সোনালি মানেন এবং এই কারণে তাকে তার জুনিয়ররা পর্যন্ত তাকে বিভিন্নভাবে উস্কানি দেয় বিভিন্ন ভাবে তাকে এখানে আমি একটা কথা বলতে চাই মানে একটু বললাম যেমন হচ্ছে ধরেন আহ একটা সেকেন্ড ইয়ারের ছেলে ঠিক আছে যে হচ্ছে ধরেন ছাত্রলীগে নতুন করে ঢুকছে যদি একটা ছেলেকে শিবির সন্দেহ সে হয়তো কখনো কাউকে চরিত্রলীগে ঢুকছে আমি আমি বলি তোমার হঠাৎ করে এই যে ফ্রেন্ড বা আমি দুটো একটা কমেন্ট দেখছিলাম আমি আমার একটা ছেলে আছে এই দশটা মানে আমরা ফান করি না সে কমেন্ট করছিল আহ ছয় মাস আগের কমেন্টটা কেউ জন এই মুসির আল জেমি ছেলেটাই অথচ এই গ্রুপের কিলিং গ্রুপের যে পাশনশিপ ভালো রিলেশনশিপ সেই ছাড়া তার সঙ্গে পিঠাই মারা হইল সে নিজে মার্চ আমি যাই না বাট হি ওয়াজ ওয়ান যে বড় ভাই যেটা বলছে তাকে ধরে নিয়ে আসো বা তা কিছুটা করো এটাই তার কাছে মোর ইম্পর্টেন্ট দেখবেন এখানে ছিল শুধুমাত্র তিনজন ঠিক আছে এরপরে তার ইন্ডিয়ার জুনিয়র ছিল সম্ভবত তিনজন মানে তাদের যাত্রাটা কিন্তু মাত্রই শুরু অবস্থায় কেউ কিন্তু শুরু হয় শুরু সাধারণত ইয়ার থেকেই মোটামুটি তাদের যাত্রাটা শুরু হয় এই ক্ষেত্রে সিনিয়র যেটা করছে তাদের ক্ষেত্রে যখন তারা যার সাথে মেহেদে আসেন রবীন্দ্র সে স্থান দিয়ে পিটাচ্ছিল তারপরে তাদেরকে বুঝছিল শিবির কিভাবে মানত শিবিরের প্রতি এই যে এই ধরনের কথাবার্তা বলে তাদেরকে তাদের এই যে মেসেজটা তাদেরকে যেটা হচ্ছে তাদেরকে ইচ্ছা করে করানো হয় ভাই মানে দেখানোর জন্য আসলে কি মন থেকে কি মানে জামাত শিবির মানে এটার ইমপ্লিকেশনটা হচ্ছে এদেরকে মারা পিতা এদের রক্ত ফালানো হালাল ইউ ক্যান ডুইন মানে এটা হলো এদের শত্রু ফেলা মারা ফেলা কোনো সমস্যা বিষয়টা কিন্তু ওইদিকে ওইদিকে চলে যায় এই ঘৃণার যে রাজনীতি এটা কিন্তু একটা বিষয় মানুষের মধ্যে ঢুকে গেছে আমার কথা হচ্ছে এই যে ঘৃণার মানে যে বিষয়টা এত ঘৃণা না থাকলে কিন্তু পিটাতে পারে না রাইট আমার প্রশ্ন হচ্ছে আমি আমি ধরে নিলাম ঠিক আছে যাও শিবির দেশের শত্রু ওকে ফাইন মারতে চা ঠিক আছে প্রশ্ন হচ্ছে এই যে আপনার মতো ছেলেরা শিবির করে নাই শিবির করা কোন দোষের কিছু না আমি শিবিরের সাথে একটা ছেলে শিবির জামাত করতে পারেন ওকে হ্যাঁ হ্যাঁ ওকে বাংলাদেশের কনস্টিটিউশন আরো কথা বলতে পারি বা আমি ধরে নিচ্ছি বাংলাদেশের কনস্টিটিউশন রাইট ফর সে রাইটটা একটা মন দেওয়া হয়েছে জামাত প্রশ্ন হচ্ছে এই যে করে বা করে না এটা তো মানে দেখো আহ আপনার বা আপনার মতো অনেক কেস আপনার নামটা এখন বারবার আসতে আসতে পারত লাইক আপনার যারা আসলে শিবির করতো না তো ছাত্রলীগ এটা কি বুঝে না নাকি এটা বোঝার চেষ্টা করে না নাকি মানে এতটাই তারা একটা বুঝে না যাওয়া যা পারেন যে এখানে মানে হলের মধ্যে মানে বলতে গেলে নামাজ পড়ে এই দুইটা গ্রুপ আছে মানে দুইটা গ্রুপ মানে কি একটা হচ্ছে আমাদের তাবলিক ঠিক আছে আর হচ্ছে যারা তাবলিক করে না নন তাবলিক বা তারা নামাজ পড়ে ঠিক আছে আচ্ছা যদি কোনো ভাবে ধরা পড়ে তাহলে তাকে তারা প্রাইমারি টার্গেট করে এবং প্রতিটা ঢলেই তো মানে জুনিয়র যারা জয়েন করে তাদের দায়িত্ব থাকে উন্নত তাদের মেইন দায়িত্ব থাকে এইটা যে এইটা সিলেক্ট করা যে কারা কারা নামাজ পড়ে মানে কোন চিন্তা করা যায় না যে ভাবে পিটাইতে পারে ঠিক আছে বাট শেষ পর্যন্ত কিছুই মানে যখন পায় না কিছু ফজরের বেলা যখন একদম আধমরা করে ফেলছে তখন যে কি বলছে ঠিক আছে আমরা প্রতি বছরই হচ্ছে এরকম ধরি তো দেখা যায় এবার হচ্ছে তোমার ভাগ্য পড়ছিলাম নিয়ে যাও জাস্ট একটা সরি এবং বলছে যে পরের দিন ক্লাসে যাওয়ার দরকার নেই ঠিক আছে এইভাবে বলছে এখানে হচ্ছে মানে কোনো ধরনের ইয়া নাই কোনো ধরনের কোন মানে জাস্ট দেখছে যে হয়তো নতুন ছেলেদের সাথে কথা বলেছে। সে নতুন ছেলে তাবলিক করে না এরকম এখানে কথা ভাই আমি বলতে হবে আমার খুবই ক্লোজ বড় ভাই যার সাথে আমি মানে বলতে গেলে এখনো কথা বলি ঠিক আছে একদিন হচ্ছে আমার রুমের জুনিয়র এক রুমের যে ছিল সে বলতেছে সে আমাকে বলতেছে ভাই আমি আরবি শিখব হুম ঠিক আছে আরবি শিখবো তো হচ্ছে আমার ইচ্ছা আছে আরবি শিখার সাথে ওই ভাই থাকে কিছু বইটার কথা বলছে এই বইগুলা তো সে একটা বই কিনে আনছে দিয়ে একটা পড়তে আমার এই হলের হচ্ছে একজন আছে সিনিয়র তাবলিকের ভাই রুমে আসছে প্রথম ওরা ফার্স্ট ছিল তখন আমরা তোমার সেকেন্ড ইয়ের ছিলাম তাকে এসে বলতেছে তুমি কি করতেছি আরবি শিখতে চাচ্ছি কেন ভাই আমি তো আরবি শিখতে চাই তো ওই ভাই তো হচ্ছে ইয়া ওই ভাইটা ডাইরেক্ট মানে তাবলিকের ওই ভাই আমার বলছে অত শিবির করে ওই ভাই যাওয়ার পরে তাবলিকের ভাইটা রুম থেকে যাওয়ার পরে আমি করতেছিলাম আমাকে বলতেছে যে ভাই আপনি কথাটা বাড়াইছি মানে যে বলছে তাকে বলছি এবং যা সন্তে বলছে তাকে বলছি কোনো ইভিডেন্স নাই কোনো কিছু নাই সে ডাইরেক্টলি বলে দিছে যে করে এবং হচ্ছে মানে ওই ভাইটা হচ্ছে মাই খায় নাই মানে সবাই সন্দেহ করতে এইরকম ভাবে আর একটা ভাইয়া আছে পরিচিত আমার এক বছরের সিনিয়র তাকে তার ই জিনিসপত্র পাওয়া গেছে সে কিছু ইসলামিক ভিডিও দেখছে যেখানে ধরেন কিছু ইসলামিকিলেটেড কিছু জিনিস ছিল তুই যদি হলে থাকিস তাহলে তোর মানে তোকে মেরে ফেলবে আর এরকম বলছে তো ওই ভাই হচ্ছে ওইখান থেকে চলে গেছে আর আসা নাই কখন আজ পর্যন্ত দেখা হয় এরকম অবস্থা এখন আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি তাবলিকের বেশি থাকলেই আমি ইসলাম পালন করতে পারবো তা না হলে হলে ইসলাম পালন করা যাবে না ব্যাপারটা কমিটা কথা বলতে চাই যখন আমি হলে প্রথম আসলাম ঠিক আছে। আমি হচ্ছে প্রথম থেকে মানে কথা হচ্ছে ধরেন হলে যখন ছিল তখন তাবলিগে ভাই দেখছে যে যখন আমি নামাজামাজ করতেছি তো তারা আমাকে মানে বলল যে আসো তুমি সেই মানে আমাদের যে কাজকর্ম গুলো আমরা দৈনন্দিন এটাতে তুমি সময় না পরে হচ্ছে আমি সময় সময়টময় তো বেশি দিতাম না আমাদের মাঝে মধ্যে হচ্ছে ধরেন মিছিল সবাই আছে কিনা তো ওই দুই দিনে হচ্ছে আমরা রাত মিছিল করলাম তো পরে একদিন ভাইকে বললাম আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি দেখলাম না ভাই আমি তো এরকম তো হওয়ার কথা না আমি কেন আমি আপনাদের মতো চললেই বা আমাকে আমি এখন যেভাবে চলছি সেটা করলেই বা মানে আমি আসলে কি বলবো মানে এটা সত্য কথা যে হচ্ছে হলে যারা আসে তারা অনেকে প্রথমে তাবলিকের সাথে ধরে রাখে আমি আমি কি বলতে পারি কিনা যে ছাত্রলীগের জিনিসটা দেখা হবে যে ছেলেটা করে কিনা আগে দেখলো মনে করোলিগ না সে কি শিবির করে শিবির না করে জানলেও এমন ভাবে পিটাইলাম বা আমি তাকে শিবির গুলো চালাই দিলাম টুক ঠিক আছে যেমন ধরেন আমার ইয়াতে যদি একটা ভিডিও থাকে ধরেন ভিডিও মানে কি যেখানে ধরেন কথার কথা কিছু একটা নিয়ে বলা আছে ধরুন ইসলাম ধর্মের ইসলামী জীবন ব্যবস্থা একদম সতর্ক করবে এরকম অবস্থা হয়েছে আর জিনিস হচ্ছে কি ভাই এটা দেখা হয় আর জিনিস মেইন যেটা আমি এই মানে আমার এতদিন আমি বুঝতে পারছি যে হচ্ছে সে কি নতুন ছেলেদেরকে কিছু কথা কথা বলে কিনা এটা ইম্পর্টেন্ট এইটিন বেচের যায় মানে তারা এমন ভাবে যায় মানে মনে করে যে রাস্তাটা ছেড়ে দিয়ে তারা পারলে হল ডিঙেয়া যে হলের যে পাশে রেলিং আছে রেলিং দিয়ে হেঁটে যাবে এরকম তারা ফেস টু ফেস এত বেশি ভয় পায় এরকম একটা অবস্থা একটা ছেলে যখন দেখে যে সবাই বাজে বলতে তার সাথে শুরু হয় এইটাও তারা দেখে না এত নামাজ পড়তেছে না এখন হচ্ছে সমস্যা থাকতে পারে মানে বিষয়টা মোটামুটি মোটা দাগে এরকম বলা যায় যে আমি যদি বুয়েটে পড়তে চাই সেফলি তাপড়ি করতে হবে আর তাপ না করলে আমি এই মায়ের যেতে পারে হল থেকে বহিষ্কার বিষয় জিজ্ঞেস করি সেটা হচ্ছে বর্তমানে মানে বুয়েটের অন্য কোন পলিটিক্যাল অ্যাক্টিভিজম মানে ধরো সরকার দলীয় পলিটিক্যাল বাদেও অন্যান্য অ্যাক্টিভিটি কি হতে পারে বা সম্ভব এটাও শুনতে শুনি নাই শব্দটা উচ্চারণ করছে এরকম কেউ নাই মানে সব হচ্ছে মানে বেশিরভাগ বলতে গেলে ছাত্রলীগ করে আর বাম দলগুলা যেমন ছাত্র ইউনিয়ন বা এগুলা যেগুলা পরিচিত কাউকে চিনি না যে ধরেন একটা হচ্ছে ভিতরে ভিতরে মনে করো সবাই আছে বাম দলগুলা সময় কম বেশি থাকে কখনো দেখা যায় এদেরকে তো এই ধরনের কি বইটা দেখো তোমরা এখন লাস্ট টু থ্রি ফোর ইয়ারি দেখিনি সে হচ্ছে भारत বর্ষ হলে তো সে ভারত নিয়ে ভারত এবং কোন এক মন্ত্রীকে রিলেট করে সে তাকে কাছে মানে মানে কোন ধরনের তো তাকে শিবির দিতেছিল তো ওই যুগকে এটাই বললো যে আমার আসলে তোমার যদি আমার সব থাকতো আমার থাকতো পরে সেও এখন সব করি আমার কাছে মনে হয় দুই হাজার তেরো সালের প্রসঙ্গটা একটু আমি শেয়ার করি এখানে বিকজ একটা টার্নিং পয়েন্ট ছিল বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে যে শাহবাগ শাহবাগ এবং শাহবাগ পরবর্তী আছে আমরা সব স্টুডেন্ট এখানে আহ নন্দের কথা বলতেছি আমরা ধরনের প্রোগ্রাম করছি এগারো বারোতে করছি বাট শেষ দিকটাতে বেশ কি বলবো গরম হাওয়া হতে শুরু করছে বাংলাদেশের পলিটিক্যাল ইয়ে তখন থেকে এটা অফ হয়ে গেছে অফ করতে বলা হয়েছে ইনডিরেক্টলি ডিরেক্টলি হবে না এখন থেকে করা যাবে না সামথিং ছে আর তের পর থেকে আসলে সবচেয়ে মনে হয়েছে চেঞ্জটা আসছে যে মানে দমন নীতি যেটাকে বলে একদম লেভেলে দুই হাজার তেরো সালের পর থেকে শুরু হচ্ছে বলে আমার ধারণা এর পর্যন্ত বাম দলগুলো কিন্তু ওপেন অ্যাক্টিভিজম করছে দুই হাজার তের পর আমি বলতাম না আসলে নাই তবে বাম দলের ছেলে পেয়ে পিটানোর ঘটনা আগে হয়েছে গৌতম দা নামে একটা ভাই আছে দুই সালের জিরো ব্যাচ সে হচ্ছে ফার্স্ট পার্সন যাকে ছাত্র লিটাই এবং এটা আস্তে আস্তে তার হাত পাকাইছে আর কি বিষয়টা পাশে কিছু হচ্ছে ভায়া টায়া থাকে ঠিক আছে যারা হচ্ছে ধরেন যারা সেন্ট্রাল মসজিদ থেকে নামাজ করে আসে হলের দিকে যায় ননতাবিকে দিক না তাদেরকে হচ্ছে তারা ডেকে কিছু কথাবার্তা বলে ঠিক আছে ধরেন যে আমাকে এরকম ঠিক আছে যে হচ্ছে এইসব কথা বার্তা বলছে বললাম আচ্ছা ঠিক আছে তুমি আমাকে একদিন দিও তো দুই দিন পরে হচ্ছে ও আমাকে আবার বলতেছে আসার সময় নামাজ করার পরে আমাদের সমাজ থেকে ধর্ম জিনিসটা উঠে যাচ্ছে নাম মাত্র জাস্ট ধর্ম আসছে তো এরকম ভাবে আমি আর আমার মানে যে হচ্ছে বড় ভাই তার সাথে যোগাযোগ করেছি ভাই এরকম তো বলতেছে তারপর তারপর হচ্ছে তো কি মানে তো আমার যে ছিল গত এক বছর থেকে ওনাদেরকে আমি দেখি না মাঝখানে এক বছর দেখছিলাম পরবর্তীতে হয়তো ওনারা চলে গেছে এখান থেকে বা আর দেখি না এখন বাট ওই মাঝখানে যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন সময়টা আমি দেখছিলাম আব্রার মতো অনেক ছেলেকে পিটা হয়েছে মারা হয়েছে হল থেকে বের করে দেওয়া হয়েছে আব্রার কে মেরে ফেলা হয়েছে হোয়াট মেক দ্য ডিফারেন্স মানে আব্রার প্রতি ওদের ক্ষোভ কি বেশি ছিল আপনার কিছু করছে যেটা আসলে সেটা হচ্ছে আপনি হয়তো গত বছর যদি খেয়াল করে থাকেন আমার একটা ছেলেকে ধরা হয়েছিল তো তাকে কিন্তু ধরা হয়েছিল তার একটা তো মানে এই যে আব্রার হত্যা মামলার যে অন্যতম প্রধান একজন আসামি সে হচ্ছে এই ওই দাই ছিল ঠিক আছে তো রুমেট থাকার সময় সে হচ্ছে দেখছে যে তারপরে হচ্ছে তাকে ধরা হয়েছে মেহেদি হাসান রাসেলের নেতৃত্বে তারপরে হচ্ছে ধরেন গোলাম নাবানিও আসছিল তখনকার যে হচ্ছে সাধারণ সম্পাদক ছিল থানা থেকে লাইভ সম্প্রচার করছিল হ্যাঁ হ্যাঁ লাইভ সম্প্রচার করছিল এরকম স্টেটাস ধরেন যে দেশের সবাইকে মানে সবাই জেনে গেছে আমাদের এই জিনিসগুলা বা মানে কত বড় সাহস তোর তুই আমাদের এখানে এখানে আমার বিরুদ্ধে কথা বলে সারা দুনিয়ারে জানাতেছিস এরকম অবস্থা তো হচ্ছে কি ইফতি মোশারফাত সে কিন্তু আবরা যখন মারা যাচ্ছিল তখন ওই মেসেঞ্জার চ্যাটেজ দিয়েছিল ভাই অত মারা যাচ্ছে তার মানে হচ্ছে কি তাকে আসলে পিটায় তথ্য বের করা উদ্দেশ্য ছিল বা অনেক সরকার কিভাবে এভাবে মারতেছে কেন মারা যাবে তো এবং পরে তারা বলছে অনেক হচ্ছে ভাই আর মায়ের মারা যাবে ঠিক আছে তা আমি যেটা বলবো হচ্ছে তাদের মারার না বাট এক্সেসিভ বিটিং এর কারণে হচ্ছে মারা গেছে তাকে যে পিটানো হবে এবং হল থেকে বের করে দেওয়া হবে ডিসনটা কিন্তু পাবলিক ফিফটিন থেকেই সেটা হচ্ছে রবিন অথবা অমিত শাহ সরি অমিত শাহ অমিত শাহ যে তাকে পিটে হল থেকে বের করে দিবি এটা নির্দেশনা তাকে যে পিটানো এবং তাকে হল করে ফল থেকে পিঠাবে এক করে দেখা হবে এটা কিন্তু আগে থেকে নাম তাদের ডিসিশন তাদের বিষয়টা এরকম ছিল ছাত্রলীগের বিষয়টা যে সেই শিবির করুক বা না করুক তখন এরকম হতো যে আগে মেরে দেখ শিবির কিনা যদি শিবির না হয় তাহলে ওয়ার্নিং দিয়েছে সেটা হচ্ছে আমি যখন আপনার মারা যায় পরের দিন জানতে পারছি যে আপনার কিন্তু একটা বড় রোগ ছিল হ্যারাসেট ছিল এটা কি সত্যি আমি জানিনা শুনছি আমি সব জায়গায় মানে আমার কিছু কথা ছিল সেটা হচ্ছে তো এই যে এই ধরনের মার দেওয়া টেন্ডেন্সি এটা কিন্তু সম্ভবত হাটুর যে জয়েন্ট আছে ওখানে লিগামেন্ট ছিঁড়ে যায় সাথে তার পায়ে ফ্র্যাকচার হয়তো বাজে মারা বুঝতে তো এটা শুধুমাত্র মারা হচ্ছে হল টাকাটা সে কেন লিগে নেওয়া এই কথার জন্য বা শিবির সন্দেহ ব্যাপারটা কিন্তু তা না ব্যাপারটা হচ্ছে তাদের ইচ্ছা হচ্ছে তারা মারবে এখন সে মারার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কাউকে প্রমাণ করা যে সে শিবির তো এই যে হল ফেস্টে যে টাকা দিবে না বলছে তাকে শিবির প্রমাণ করার যথেষ্ট মোবাইল চেক করা হয়েছে পরে ওই রকম কিছু পাই নাই তো তারপরেও তাকে পিটানো হয়েছে তো এটি হচ্ছে যে নতুন না আসলে আপনার ক্ষেত্রে জাস্ট ডিফারেন্স টা হয়েছে সেটা সহ্য করতে পারে নাই সে মা গেছে আর একটা কথা বলতে চাই যে আপনারা জানেন হচ্ছে ওই মাসে সেটা বাংলা হলে ডাইনিং এর একজন ম্যানেজার ছিল ঠিক আছে তো সে এত বাজে মানে ম্যানেজার মানে হিসেবে দায়িত্ব পালন করছে এত বাজে ভাবে অনেকে জানেনা হ্যাঁ সেখানে বলছে যে হ্যাঁ আমরা যতদিন আসছিলাম তো এখন তো আমাদের প্রায় ছয় মাসের মতো হয়ে গেলো এটার মধ্যে কি কমেন্ট করতো আমি জানি না বাট হচ্ছে যারা এটাও একটা কারণ অনেকগুলো কারণ মিলে হচ্ছে তাকে আসলে এমনভাবে মাইক দেওয়া হয়েছে যেটা আসলে সে নিতে পারে নাই আর প্লাস হচ্ছে তার অসুখের বিষয়টা এমনিতে শারীরিকভাবে দুর্বল চলে তাকে কি কয়েক মাস পর ব্লাড চেঞ্জ করতে হতো আচ্ছা তাদের পক্ষে এভিডেন্স হিসেবে দাঁড়ানোর চেষ্টা করতেছে যে এই মায়ের কারণে আসলে মর নাই সে রোগের কারণে মরছে এই ধরনের একটা বিষয় এটা ইঙ্গিত দিয়ে কথা বলছেও ছাত্রলীগের এক আমি নামটা মনে করতে পারছি না কোনো অফ দা ডে ছাত্রলীগের অপরাধ শুধু আপনার না যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার হইলো মারা গেছে তখন তারা তাদের জুনিয়র কে নিয়ে চেষ্টা করছিল যে গাঁজা অথবা আহ কোন মাদক তার আপনার বা তার কাছে রেখে দেওয়া যে এটা নিয়ে তারা যেন কোন একটা মানে রিজন দেখা দিতে পারে এই কারণে তাকে মারা হয়েছে তো পরে আপনার ফ্রেন্ডরা বুঝতে পারলো যে এই ধরনের কিছু তারা প্ল্যানিং করতেছে পরে আপনার ফ্রেন্ডরা করলো কি দুই তিনটা তালা রুমের দরজায় লাগাই দিয়ে তারা একদম চলে গেলো তাদেরকে নাই ভাই আচ্ছা ওকে তো আচ্ছা এখন একটা ডিফারেন্ট একটা প্রসঙ্গে যাই ছাত্রলীগের দিকে আঙ্গুল তুললাম অনেক ছাত্রলীগ খারাপ আমার ছাত্রলীগের ছিল জান ছাত্রলীগ খুব খারাপ বাট ওকে এখন আমি একটু অন্যটাকে দেখি যে আব্রার মতো আরো অনেকগুলো ঘটনা ঘটছে বুয়েটার একটা ছেলে আমরা নামটা সবাই জানে উচ্চারণ করতে চায় না এই নামের সাথে একটা অস্বস্তি জড়ায় আছেদের মধ্যে তুমি দেখবা আমি নিজে অনেক দেখছি যে সেটা হচ্ছে রেহান সে হচ্ছে জিরো নাইন ব্যাচার আপনার থেকে বছরের সিনিয়র সে মারা গেছে দুই হাজার তেরো সালের হেফাজতের রাতে ওই যে পাচে মেয়ের রাতে আন্দোলনের আচ্ছা আমি এভাবে প্রশ্ন করি তোমাদেরকে আপনার জান দিছে কেন একটা একটা তার একটা ভ্যালিড কজের জন্য রাইট দেশের স্বার্থের জন্য সেটা কথা বলছে দেশের মানুষের স্বার্থের কথা চিন্তা করে সেটা কথা বলছে হিসলাই পয়েন্ট অব ভিউ থেকে যদি দেখি এটা হক কথা বলছে সে হি ওয়াজ রাইট হি এগেনস্ট হি টক এগেনস্ট দ্য অপ্রেসর জালেমদের বিরুদ্ধে কথা বলছে সে আচ্ছা আবার তুমি যদি পিওর ন্যাশনালিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখো সে দেশের পক্ষে কথা বলছে ওকে হুইট ইস গুড করার মতো একটা জিনিস ওকে রেহান করতে গেছিল আল্লাহ যে লোকগুলা গাড়ি দিত কুলাঙ্গার গাড়ি দিত তাদের বিচারের জন্য তাদের বিচারের দাবি নিয়ে সে নামছিল রাইট ওকে দুইজনে গেছে দুইটা ভালো কজ এর জন্য অথচ রেহানের নামটা আমরা শুনি আপনার ক্ষেত্রে আমরা দেখি যে মানুষের মধ্যে একটা অস্বস্তি বুয়েট বুয়েটের কথা বলছি বুয়েটা তার ব্যাচমেট বলি তার ইয়ারমেট বা তার ভার্সিটি মেট ওয়াট তাদের মধ্যে একটা অস্বস্তির কাজ করে সম্ভবত আমার যত মনে পড়ে আচ্ছা তো সে মারা গেছে হচ্ছে একটা ক্রস ফায়ার ছাত্র দলের দুইটা দলের ক্রস ফায়ার বা তার নাম কিন্তু এখনো বুয়েটে ছেলে পেলেরা সবাই জানে তারা একটা শোনা দেয় যে ছাত্রী হলের নাম সনি হল করতে হবে কেন আচ্ছা তো আহ সনি কেও মানুষ যখন করে বাট সনি তার মৃত্যুটাও তো অন্যায়ের ক্ষেত্রে আমি কিছু কথা বলি আমার মনে হয় যে তিনটা কারণে এই জিনিসটা হয়েছে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে লোকেশন যে আপনার কথাই বলি আপনার কে কি করা হয়েছে তখন কিন্তু এই জিনিসটা পেত না যেটা ইয়ার ক্ষেত্রে হয়েছে রেহানের ক্ষেত্রে হয়েছে রেহান মারা গেছে হচ্ছে খুব সম্ভবত সাত পাঁচত্তরের ওখানে রাতের বেলা আমি যতটুকু জানি তো ফার্স্ট অফ লোকেশন যে সে যদি ভিতরে মারা যাইতো একদম সেফ একটা এনভায়রনমেন্টের ভিতরে তাহলে কিন্তু অবশ্যই আমি মনে করি যে একটা হিসেবে এরপরে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তাদের আইডেন্টি এই যে আপনার মারা হলো কুয়েটের একদম আপামর ছাত্র জনতা সবাই হচ্ছে আপনার সাপোর্টে কথা বলতেছে কিন্তু যদি এটা প্রমাণিত হইতো যে আপনার শিবির সে আসলে শিবির সে মারা যাওয়ার আগে কয়েকজনের নাম বলে গেছে মানে সবার সামনে যদি ছাত্রলীগ একদম এভিডেন্স দেখাতে পারতো যে আপনার আসলে শিবির ছিল তখন এটা শুধুভাবে সত্য যে এখন যে পরিমাণ সাপোর্ট দিচ্ছে আপনার তখন কিন্তু এই পরিমাণ সাপোর্টে ঠিক আছে কিন্তু রেহানের ক্ষেত্রে সে অলরেডি হেফাজ ইসলামের আন্দোলনে গেছে বাংলাদেশের ইতিহাসে আমি আগেও কোন রিপোর্ট কাছে বলছিলাম শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট ইসলামের জন্য যদি কোনো মুভমেন্ট হয়ে থাকে যেখানে ইসলাম ছাড়া কিছু নাই সেটা হেফাজতে আসলে শুধুমাত্র একটা ইস্যু কেউ ওই কথা বলতে পারবে না দুই হাজার তেরো সালের মুভমেন্টে কোন দুনিয়ার কোনো কিছু ছিল আমি বলতেছি না ওই করা যাবে না ডেফিনেটলি আমাদের একটা রাইট আছে দুনিয়াতে রাইট দিছে সাচ এন্ড জন্য আমি কথা বলবো যদি আমার অধিকারটা কেড়ে নেয় আমি কথা বলতে পারি আমার থেকে যদি আমার সম্পদ কেড়ে নেয় আমি যদি সেটার জন্য মারা যাই শহীদ হয়ে মারা যাই আমি শহীদ রাইট সো আমি এ কথা বলতে চাচ্ছি না যে ওইটা রং যে দেশের জন্য কথা বলতে দেশের স্বার্থের জন্য কথা বলতে গেলে এটা ভুল সেটা না যে বলতে চাচ্ছি যে এখানে পিওরলি ইসলাম ছিল এরপরে আর একটা জিনিস আমি মনে করি সেটা হচ্ছে যেমন যে মারা গেল সে কিন্তু ওনারা যদি আমাদেরকে দেখায় খুব একটা প্রবলেম হইত তো বাট স্টুডেন্টরা গেছে সকাল সাতটাই সাতটা থেকে আমাদেরকে ফুটেজ দিবে দিবে দিবে বলে এক ঘন্টা পর মিনিট মিনিট পরে এক পর্যায়ে প্রবোস্ট হচ্ছে আমাদের হাতে ফুটেজটা প্রভাইড করছে তো এটা বোঝাই যাই যে তারা হচ্ছে উপর থেকে সাপোর্ট যারা মার্ডার করছে আপনারকে এরপরে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে বলে রাখি এখানে আমি নিহাদের সাথে যখন ফুটেজ দেখতে যাবে তখন একটা কথা সবার মধ্যে হলো যে স্যাররা বলতেছে ফুটেজ তো পাওয়া যাচ্ছে না ওই সময়টার এটা একটা কথা উঠছিল বাট পরবর্তীতে স্টুডেন্টরা বলতে স্যার ঠিক আছে আপনার ফুটেজ দেয়া লাগবে আমরা নিজেরাই দেখে আপনারা তারা আবার ঢুকতে দিচ্ছে না বলল কি যে আমাদেরকে দেড় মিনিটের মতো একটা ফুটেজ দিল ডিউরেশন ছিল মানে মিনিট এই ফুটেজে কি ছিল ফুটেজে ছিল হচ্ছে আপনার মারার পর রুম থেকে যে তার ডেড বডিটা নিয়ে যাওয়া হয়েছে যারা যারা অপরাধী সবাই এখানে আছে। তো মাঝখানে হচ্ছে ছাত্রলীগের কিছু কিছু নেতা কর্মী এই জিনিসটা চেষ্টা করছিল কিভাবে তারা দেড় মিনিটের ভিডিও ফুটেজ কাছে এসে পরে কি। যে আমরা যা চাইছি পাই গেছি এখন আমরা চলে যাই আমরা ফুটেজ দেখে চিন্তিত করতে পারছি যে কারা কারা তুষী তারপরে স্টুডেন্ট এখানে ধরা পড়ছে যারা যারা আছে সবগুলা কারো নাই সিক্সটিন বেচের মাত্র একজনের চেহারা দেখা যাচ্ছে তো এটা বোঝাই যাচ্ছে যে উপর থেকে তারা একটা সাপোর্ট পাইছে তো পরে স্টুডেন্টদের আন্দোলনে থাকতে না পারে তারা ছয় ঘন্টার ফুটেজ তারা প্রোভাইড করছে আসলে ছাত্রলীগ যাদেরকে মারছে মানে যারা আপনার কে মারছে তাদের আরেক ভাই জ্ঞাতি ভাই এরাই মারছে যারা আপনার কে চালায় সরি যারা আবহাওয়ার হত্যাকারীদের লিড করে সাপোর্ট দেয় করতে থাকো কে আপনার ওই যে ছাত্রলীগের যে মেহেদি হাসান রাবিনের উপরে কে তার উপরে কে তার উপরে কে তার উপরে কে যেখানে তুমি যেখানে গিয়ে থামবা তুমি এদিক থেকে যাও ঠিক ওই একই পার্সনের গিয়ে থামবা ওকে মুন্না নামের এক ছেলে সে আসে আছে সে সকাল বেলা ছয়টার দিকে কয়েকজন সেভেন্টিন বেচ এর জুনিয়র ডেকে নিয়ে গেল তার রুম জিজ্ঞেস করলো কি তাদেরকে যে মারা আমিড করি হবে যে তারা আই থিঙ্ক জিজ্ঞাসাবাদে স্বীকার করছিল একজন তারা ভাবছে তাকে মানে এখন এখন বিষয়টা এরকম গভর্নমেন্টকে অনেক অনেক সময় চাপে পরে কিছু করতে হয় কিন্তু লাস্টে দিয়ে সে হয়তো বাছাই দেওয়ার জন্য অন্য কিছু মেকানিজম আমি এখানে একটু প্রসঙ্গি এটা নিয়ে লেখালেখি হয়েছে যে বাংলাদেশে বিচার প্রক্রিয়াটা তো অনেকগুলো স্টেপ আছে ফার্স্ট কথা হচ্ছে আসামি অ্যারেস্ট করা এভিডেন্স বের করা চার্জশিট করা চার্জশিটের পরে মামলাটাকে প্রসেসটাকে আগে নিয়ে যাওয়া রায় পর্যন্ত নিয়ে যাওয়া ক্ষয়কো পর্যন্ত বা ডিল করে এরপর এরপর বিচার হওয়া বিচার হওয়ার পরে হচ্ছে ফাঁসি বা যে সেটাই হোক এপর লাস্ট রাষ্ট্রপতিও পর্যন্ত আসে সে চাইলো মানে বিচার অনেক মানুষের মৃত্যুদণ্ড আছে তো চার্জশিট চার্জশিটে আসলো কিন্তু রায়ের মধ্যে ওরা খালাস পেয়ে বা রায়ের মধ্যে নাম দিল হয়তো দিল হচ্ছে জরিমানা আচ্ছা না দিলে ওদেরকে মৃত্যুদণ্ড দিল লাস্ট পয়েন্টে বেঁচে দেওয়ার জন্য আসতে চাচ্ছিলাম যেটা আমি আহ যেটা একটু বুঝাই বলি সেটা হচ্ছে ওকে আমি ধরলাম যে দেমস্টেন ডিফারেন্স বিটুইন আব্রার এবং রেহান যে আব্রার বিষয়টা হচ্ছে হলের মধ্যে মারা হয়েছে যেটা বেশ মানে টাচ করছে মানুষকে বলতেছে না সবার থাকতে হবে বাট ওয়াই রেহানের নামটার সাথে একটা অস্বস্তি বা তার প্রতি মানুষের ফিলিং জিনিসটা যে একটু কম এটার এটার কারণটা আসলে কোন জায়গাটা সবচেয়ে বেশি মানে আমরা মানে তখন তো বাংলাদেশে ঠিক আছে এই যে হেফাজতে ইসলামের এই ধরেন সাহাবাগী বিরিয়ানির চেতনা বেশি ছিল ঠিক আছে সাহাবাগে ধরেন যে ঘটনা গুলা ঘটতেছিল সেগুলো হচ্ছে মানে যারা এই জিনিসগুলা মানে কি বলবো যখন দেখছে যে এরকম ভাবে হেফাজত ইসলামের একটা প্রোগ্রামের সাথে একজন যুক্ত সে মারা গেছে সে তার প্রতি ওই সময় তাদের স্বাভাবিকভাবে একটা নর্মাল ভাবে নেগেটিভ সেন্স কাজ করছে ঠিক আছে যেটা আমার মনে হয় আর নিহা যেটা বলছে প্রথম পয়েন্টটা যে হচ্ছে লোকেশন তো আমার কাছে যেটা মনে হচ্ছে লোকেশনটা কারণ হচ্ছে যে সে এমন একটা মানে প্রোগ্রামে গেছিল বা যেটা প্রতি মানুষের তখন অলরেডি নেগেটিভ ধারণা ঠিক আছে মানুষের ধারণা বলবো নাকি আমি তোকে যদি আরো বলিটার ছেলেপেলা কখনোই বলবে যে গুট কোজে মারা গেছে এটা আমার কাছে এতদিন আমি আসছি দেখছি কোন কারণে ঠিক আছে তো ওখানে আমি মানে দেখি যে ছেলেমেয়েরা মানে বিষয়টাকে এমন ভাবে মানে রিয়াক্ট করতেছে মানে এই যে এই জিনিসটা হচ্ছে একদমই মানে নিষিদ্ধ কিছু একটা এরকম কিছু কি দরকার ছিল এই ধরনের রাইট আপনার ক্ষেত্রে কথা না যে কি দরকার ছিল পোস্টার দেওয়ার কিন্তু রেখানের ক্ষেত্রে কথাটাই বলা হয় এটা আমাদের শো করে আসলে আমাদের এটা বোঝা উচিত মুসলিম। আমাদের পার্সেপশনের জায়গাটার মধ্যে ইসলামের ঘাটতিটা কোন জায়গায় আজকে আমরা রেহানের মৃত্যুটাকে কদর করতে পারি না কিন্তু আমরা আব্রার মৃত্যুটা কবে কদর করতেছি সো একটা জায়গায় আমরা রাইট একটা একটা জায়গায় আমরা রং ইটস বিকজ অফ আমার কাছে মনে হয় স্পেশালি যদি বুয়েটের কন্টেক্সে বলি বুয়েটের ছেলে পেলে বা বাই অ্যান্ড লার্জ ভেরি মাচ লিবারেল সেকুলারিজম দিয়ে সেকুলারিজম দিয়ে আক্রান্ত যে কারণে তারা একটা ইসলামিক ইস্যুকে রাইট পারসেপশন থেকে দেখার মতো ক্ষমতা রাখে না তারা অন্যায় অন্যায় যদি মারা হয় আমি এরপর প্রশ্ন করবো শো যে মেন্টালিটি কি আজকে আমরা আমরা বলতেছি আমরা ভিক্টেম দিস ইস আই ডোনাইক যে আসলে সবসময় ভিক্টেম মেন্টালিটি থাকতে থাকতে একটা মানুষ নিজের নিজের দিকে তাকায় না ওকে আমি আমি মাজলুম বাট আমার মধ্যে সমস্যাটা কি ওকে তুমি অন্যায়ের মৃত্যু পছন্দ করো না বুটের ছেলে পেলেরা আজকে সবাই সবাই আপনাকে নিয়ে অনেক মর্মা হতো বাট তারাও কিন্তু সেই আরেকটা ডেথ যদি এটা শিবিরের ছেলে হইতো না তারা ঠিক কিনা হ্যাঁ ঠিক আমি যখন ও যখন মারা যায় বুঝছেন ভাই তখন হচ্ছে আমি যখন ওদের হলে যাই তখন আমি এটা বলতে শুনছেন ওকে আসলে করতো ওকে আসলে সাথে জড়িত ছিল এসব বাজেকার সাথে আমি নিজে শুনছি আমার কিন্তু মনে নাই যে কেন মনে হইতো যে হচ্ছে সে করত তো একজন উত্তর দিছে যে সে হচ্ছে নিজে নামাজ পড়তো আবার অন্যদেরকে নামাজ করার জন্য বলতো এটা একটা তাদের ইয়া যদি শুনতে পারি ওকে ফাইন না আমি আর খুব বেশি করতে পারবো না আমাদের কথা অনেক ছিল মানুষের মেন্টালিটির বিশাল একটা চেঞ্জ আসছে এখন একে ছাত্রলীগ কে কিন্তু বেশ পনেরো একটা অংশ সাপোর্ট করতো আবার কিন্তু এই জিনিসটা আমার মনে হয় যে এই জিনিসটা করে সেই কারণে হয়তো আচরণের ক্ষেত্রে একটা এবং আমরা আরো একটা ব্যাপার হচ্ছে যে পুরা দেশে সেটার আগে আমাদের বাইরেটা জানবে তাই না ওই গুয়েটিয়ান নিজেদের ভিতরে দায়িত্বটা নিতে হবে দেশের জানতে হবে বাট ওই জিনিসটা কিন্তু করেন যেটা বলা হইলো যে তখন আমাদের একটা দায়বদ্ধ এখানে আসে বইটা পড়ছি আমরা অনেক সময় চুপ ছিলাম আমরা যদি তখন চুপ না থাকতাম অন্যরকম হয়তো আচ্ছা দেখলাম আমরা একটা নিউজ আসছে এখন আসলে আমার জানা মতো বুয়েটা কিন্তু বাই ল ব্যান্ডি আগে সবসময় ব্যান্ড ছিল এটা দুই এখন আমার ব্যান করা হয়েছে ওকে এই যে তোমরা এটাকে কি মনে করো এটাকে আসলে মানে প্রবলেম কে সলভ করবে ইমিডিয়েট প্রবলেম কে এই অর্থে ঝাতুলেকে যে দৌড়াত্ম তাকে হচ্ছে দশ মিনিট সময় দিয়েছে বেরো যাওয়ার জন্য তার রুম সিলগালা করে দেওয়া হয়েছে তারপর হচ্ছে মেহেদি হাসান রাসেল যে হচ্ছে সাধারণ সম্পাদক সেরে হলে ছিল তার রুমও হচ্ছে করে দেওয়া হয়েছে মানে সে তো ছিল তার রুম শিলিগালা করে দেওয়া হয়েছিল হ্যাঁ মানে এবং হচ্ছে যত ধরনের পথ আছে এবং যারা অবৈধের তাদেরকেও বের করে দেওয়া হয়েছে এবং যারা নন পলিটিক্যাল বাট হচ্ছে দেখা গেছে পাশ করে যাওয়ার ছয় মাস পরে হলে আছে তাদেরকেও বের করে দেওয়া হয়েছে এবং লীগের সভাপতি এবং হচ্ছে সাধারণ সম্পাদক ছাড়া বাকি যতগুলো রুম আছে অন্যান্য হলেগালা করা তুলে নেই এই জিনিসগুলা মানে মানে ইমিডিয়েট যে নিছে সেইটা আসলে আমরা মানে আমাদের যারা আন্দোলনের সাথে ছিল তারা সেটাকে এইটা মানে কতদিন থাকবে বা আবার নতুন করে মাথা চারা দিয়ে উঠবে কিনা এটার একটা সম্ভাবনা থাকে এখন হচ্ছে প্রতিটা হল ওয়াইজ যে যারা পলিটিক্যাল আছে তাদেরকে ডাকা হয়েছে সাথে যে বলছে যে যারা হচ্ছে এখানে আমাদের ব্যাচের মধ্যে যুক্ত আছে পলিটিক্স সাথে তাদের হচ্ছে যদিও বুয়েক সাতলি জিনিসটার নাম উঠে গেছে ভাবে বা তাও তাদেরকে হচ্ছে একটা ইয়া দিতে হবে যে আমি তো এরকম অনেকেই আমি যতটুকু জানি যে নিহাদের ব্যাচ থেকে অলরেডি তিন চারজন এসব এভাবে দিচ্ছে আমাদের ব্যাচ থেকে আমি যতটুকু জানি দিচ্ছে তো এখন এটা হচ্ছে এখন আর যারা দেয় নাই তাদেরকেও হচ্ছে বলে দেওয়া হয়েছে যে তোরা যদি বইটা বন্ধ হয়েছে লং টার্মে কি হতে পারে লং টার্মে আমার আমার কনসার্ন হচ্ছে অন্য জায়গায় সেটা হচ্ছে মাঠ পর্যায়ে তো কতটুকু সম্ভব এবং কতদিন পর্যন্ত সম্ভব এটাকে অবজার্ভ করা বা মনিটার করা লং টার্মে কারণ এটা তো ব্যাপারটা এমন ভাবে ঢুকে গেছে এটা তো ইনস্ট্যান্টলি ওভার নাইট করা সম্ভব না এমনকি আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম যে নর্মাল ছাত্ররা এটার সাথে জড়িত হবে না স্বাভাবিক এটাই হয়তো কমন ছিল আমার প্রশ্ন না মানে আমার অন্য জায়গায় হ্যাঁ কনসার্ট হচ্ছে অন্য জায়গায় সেটা হলো ওভার দা ইয়ার্স শুধু বাংলাদেশের না অন্য যে কোনো দেশ যখনই কোন রকমের দমন করা হয় ঘটনা না যে মারামী নিজেরা নিজের মারামানি করতে গিয়ে ঘটনা হয়েছে বা অন্য কোনো দেশের যদি কোন সার্কস্ট হয় বা এখানে যদি অথরিটি বেশি এফেক্টিভলি দমন নিপীড়ন করার চেষ্টা করে তো এই এখন যে ব্যাচ আছে আসে এরা যতদিন আছে তাদের মধ্যে হয়তো এই ফিলিংটা একটা সেন্স অফ কাজ করে এখন যারা কারণ যারা স্টুডেন্টস তাদের মধ্যে হয়তো ফিল্মটা কাজ করতেছে আমি আমি এখানে দিব না তো তারা হয়তো করবে বা ধরনের দেখলে তারা এটাকে জানাবে বা তারা নিজেরাই আটকাবে ডু বাট আফটার যখন এটা চলে যাবে নতুন বা আসবে তারা এই জিনিসটা তাদের থাকবে না এই যে চেতনাটা যদি বলে আর কি এই যে হটাও বা ছাত্র ছাত্র রাজনীতি ছাড়া আসলে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি গুলা টিকতে পারবে না সেটাই সেটাই আর কি এখন যদি না হয় এখন যেটা হয়েছে টিচাররা সত্যি বলতে বইয়ের টিচারদেরকে আমি যাতে অ্যাপ্রিসিয়েট করি একটা জায়গায় যে আসলে অনেক অনেকদিন কিন্তু পারছে সাকসেসফুলি যে জায়গাটাতে পলিটিক্সকে ঢুকতে না দেওয়া এটা অন্যান্য অনেক পার্থিতিতে অনেক আগে হয়ে গেছে কলন প্রশাসনের মধ্যে রাজনীতি যেই জিনিসগুলো এগুলো ওনারা অনেকদিন ঠেকায় রাখতে পারছে বাট একটা সার্টেন টাইমে আসলে সম্ভব না এটা ওনাদেরকে দোষ দিয়ে খুব একটা লাভ নেই প্রশাসনকে আর এন্ড অফ দ্য ডে ছাত্রলীগ কিন্তু তারা একটা ফোর্স ইউজ করতেছে ফিজিক্যাল ফোর্স তাদের প্রফেশনের একটা ব্যাক আপ আছে সো আস্তে আস্তে যখন তারা পুরো পুরো সিস্টেমটাকে যখন তারা মানে গিলে খাওয়া শুরু করে আমরা যারা আসে সাধারণ মানুষ যারা নন পলিটিক্যাল যারা তারা কিন্তু কোনো ফোর্স ইউজ করে না পাল্টা ফোর্স ইউজ করতেছি না যেমন একটা রুম দখল করলো কারণ ছেলেরা কিন্তু রুম দখল করতে পারতেছে না তাদের ওই অ্যাটিচিউডটা নেই ওই সাইকোলজিক্যাল অ্যাটিচিউডটাই নাই যে আমি কি মায়ের সরাই দেব রাইট এখন হয়তো এই মুহুর্তে আছে বিকজ অফ অ্যান ইনসিডেন্ট বাট ছাত্রলীগ নিজে না ছাত্রলীগের মূল শক্তি কিন্তু পিছন থেকে রাইট তাদের সাংগঠনিক নেত্রী থেকে আসতেছে ডেফিনেটলি মানে আমাকে একজন শেয়ার করলো কিছুদিন একটা কথা কোনো ছেলেকে ছাত্রলীগকে ধরে নিয়ে গেছে পিটানোর জন্য বা সামথিং লাইক দিস ছেলের কানেকশান ভালো ছিল সরকারি কর্মকর্তা বা এ ধরনের লেভেল তার পরিচিত রিলেটিভ ছিল বা ফ্যামিলি মেম্বার ছিল তারা রিকোয়েস্ট করছে তারা বলছে ছেড়ে দাও পুলিশকে রিকোয়েস্ট করে তারা ছাড়ে নেই ছাত্রলীগকে একদম টপ লেভেল থেকে যখন আসছে সেখ হাসিনার কাছ থেকে তখন ওরা ছেড়ে দিছে ছেলেটাকে সো এন্ড অফ দ্য ডে লং টার্মে আসলে ওদের মূল যে পাওয়ারের যে জায়গাটা ওইখানে যদি কোনো অনুষ্ঠান না হয় মানে এটা তো এমন তো ধরেন যে ওই যে রেহান ভাইয়ের সাথে জিনিসটা ঠিক আছে কি বলে রেহান ভাই যে কারণে হচ্ছে ধরেন ছেলেদের একটা দাম আছে যদি বলো যে এদের রক্তের দাম আছে কারণ এরা এলিট হ্যাঁ আর ভোলা সেই সাধারণ তৌহিদী মুসলিম জনতা ব্যানারে যারা রাস্তা আন্দোলনে নামে এদেরকে অ্যাকচুয়ালি এতে কোনো দাম নেই কারণটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টকে আইডিওলজিক্যাল সাপোর্ট করা দেয় আইডিওলজিক্যাল সাপোর্ট দেয় হচ্ছে বা তাদের যে মানে যে পলিটিক্যাল জাস্টিফিকেশান এটা কিন্তু এই এল ক্লাস থেকে আসে বুয়েট ঢাকা ভার্সিটি বা এই শিক্ষিত শ্রেণী থেকে আসে তৌহিদী মুসলিম জনতা নামে যারা রাস্তায় মুভমেন্ট করে ওরা কিন্তু গভর্নমেন্ট কোনো এটা আমাদের ব্যচতা আমরা মেনশন করতে পারি না আমরা দেখো মনে করো সেভেন্টি এ যে যুদ্ধটা হয়েছে হ্যাঁ সেভেন্টি এ অনেক মানুষ যুদ্ধ করে মারা গেছে আওয়ামী লীগ বা বাংলাদেশের সেকুলাররা তাদের এই নামটাকে আমি বলি বেচে খাইছে একটা হচ্ছে আমি শহীদদের স্মৃতি স্মরণ করতে চাই মানুষের চেতনা জায়গায় রাখতে চাই বিকজ দের ডায় গুড কজ আই ওয়ান্ট দ্য কজ টু বিষয় ওই কজটা ধারণ করো বছর পর বছর তাই না এটাই তো চাই আর এরা যেটা করে এটা বেঁচে তারা পলিটিক্স করছে তারা এটা দিয়ে জাস্টিফাই করছে যে ক্ষমতায় থাকতে হইলে একমাত্র খুব লজিক খুব সম্যাসিস্ট লজিক খুব সিম্পল যে দেশ বিরোধী কোন মানে আচ্ছা হ্যাঁ বলি বিষয়টা কিরকম যে আওয়ামী লীগ দেশ স্বাধীন করছে সো যারা আওয়ামী লীগ করে না তারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে তাদের দেশে পলিটিক্স করার কথা কোনো অধিকার নাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাইট আমরা হচ্ছি সোল লেজেন্ড এরকম বিষয়টা কিন্তু তারা ওইভাবে ডিভাইড করছে এবং এটা বাংলাদেশের শিক্ষিত শ্রেণী খাইছে এই লজিকটা যত খারাপ হোক তবু এদের মধ্যে যেটা আছে এদের হাতেই দেশ নিরাপদ এটা সিনসিয়ারলি বিলিভ করে ঠিক আছে এবং এটা তা এটা শিক্ষিত অনেক লোক মেবি তারা লজিক ছাড়া কিছু ভেস করে না তারা প্রুফ ছাড়া ভেস করে না এই ধরনের মানুষ আছে তারা একটাই কথা দেশের স্বাধীনতার পক্ষে একটাই শক্তি আছে এবং এরা যদি পাওয়ার না থাকে দেশ গেছে এটা মানে আমি জানি না এই ধরনের ব্লাইন্ড মানে বিলিফকে তুমি কিভাবে ব্রেক করবা বিকজ নিজের পিপল অ্যারাউন্ডাস যারা অ্যাকচুয়ালি এই ধরনের বিশ্বাস তারা ধারণ করে এবং এরাই হচ্ছে আজকের ঘটনার জন্য এটা আমাদের এদের দিকে তোলা উচিত আমি মনে করি কারণ দুই হাজার পর থেকে এই ধরনের ব্লাড সেট করার পিছনে এরা দেয় এবং তুমি দেখবে এরা বইটে পড়ে হতো এ ধরনের ছেলেপেলা আছে যারা অ্যাকচুয়ালিটি কেউ মরসে দিলিডেন সেথিং দিলিডেন ফিল এবং আজকে আপনার মারা গেছে তারা অনেক দেওয়ার থাকে তোমরা দিতে আসলে মানে যেটা বলা মানে আমি বলতেছি তা না সেটা হচ্ছে আমার যে যেখানে আছে আসলে সেই হিসাবে আসলে আমাদের কিছুটা হলো এখন আমার যেটা মনে হয় যে আসলে চলা উচিত মানে গড়ে তোলা প্রতিবাদ করা উচিত যেমন দেখেন আপনার কি যে মারা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে হলের মারার সময় অবশ্যই কেউ না কেউ জানছে ঠিক আছে মারা হচ্ছে এটা যে শুধুমাত্র আপনাদের ক্ষেত্রে ঘটছে তা না আমিও যে জানি নাই এরকম হয় হয়নি আমি অনেক একটা ঘটনা জানি যখন আমি জানছি যে আমার জিনিসটা মনে হয় দেখি জানেন একটু কথা বলা উচিত একটু এখন কারণ এই একটা যে ফ্লোটা তৈরি হয়েছে আমাদের এটা যদি চুপচাপ থাকে আবার ফ্লোটা বন্ধ হয়ে যায় আসলে মানে এন্ড অফ দ্য আমি মেসেজটা দিতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের চলমান সমস্যা ঘটনাসমূহ যেমন আব্রার হত্যাকাণ্ড সরকার সমালোচনার জন্য তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা এ ধরনের ঘটনাসমূহকে আসলে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করার সুযোগ খুব একটা আছে বলে আমার মনে হয় না বড় এই সমস্ত ঘটনাগুলো দেখে আমার যেটা মনে হয় खुब संकटपूर्ण एक गंतव्य दिखे खूब द्रुतभर हे तो आमी जीटे बोल से हेद सम्मिलित भावे ए जर देश किए परि अंतर निजेपार्च धारणा सृष्टि करते हैं सचेतनता सृष्टि करते निजे परिधिर भेतर जोटुकु पारि इनशाला सबाई के আসসালামাইলকম্বর ববরকহ